ইসমিল্লাহ রহমান রাহিম নাহমদ করিমাবাদিম ইসমিল্লাহ রহমান প্রিয় দর্শক বৃন্দ যে নতুন বিষয়টা নিয়ে আলোকপাত করব। তা হচ্ছে ইবাদত কত প্রকার ইবাদত কয় ধরনের হয় এই বিষয়টা নিয়ে আজ আপনার সামনে আজকের এই শৃঙ্খলায় আলোচনা করব ইনশাল্লা তাহলে প্রথমে বলি ইবাদত দুই প্রকার একটাকে বলা হয় ইবাদাতে বাদানি আর একটাকে বলা হয় ইবাদাতে মালি অর্থাৎ একগুলো ইবাদত হবে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে ধন দিয়ে আর আর ইবাদত হবে আমার এবং আপনার শুধু দেহ দিয়ে মন দিয়ে হাত দিয়ে পা দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তাহলে ইবাদতকে আমরা দুই ভাগে ভাগ করে নিলাম এইবার ইবাদত বলে তো আমরা জানি নামাজ রোজা হজ জাকাত জেহাদ ফি সাবিল্লা দাওয়াত ফি সাবিল্লা সব এগুলো ইবাদত তাহলে এর মধ্যেই আমরা দুটো ভাগ যখন করেছি এবং তাকে জেনে নিয়েছি তখন এখানে খুঁজে দেখব যে কোনটা কোন ভাগের অন্তর্গত লক্ষ্য করুন জাকাত জাকাত যখন বলবো। তখন এটা মনে রাখবেন একটা পর্যাপ্ত পরিমাণের মাল অর্থ যতদিন পর্যন্ত একটি বছর পূর্ণ অতিবাহিত না হবে ততক্ষণ পর্যন্ত সেখান থেকে একটা নিয়ম মাফিক এবং ধার্যমাত্রাই তা আপনাকে দিতে হবে না যেদিন পূর্ণ একটি বছর হয়ে যাবে এবং সেই মালটা তার কর্ষে পৌঁছে যাবে তখন যেভাবে আল্লা রাবুল আলামিন বলেছেন তার নাবি বলেছেন সেখান থেকে আমাকে বের করতে হবে জাকাত এই জাকাতটা হচ্ছে কি অর্থনৈতিক এবাদাত অর্থ থাকলে জাকাত অর্থ না থাকলে জাকাত নেই যারা গরিব যারা দরিদ্র যারা হয়তো তিন টাইমে পেট ফুড়ে খেতে পায় না তাদের জন্য জাকাত নেই এবং যাদের বাড়ি আছে গাড়ি আছে ওয়াটালিকা আছে যাদের ব্যাংক ব্যালেন্স আছে তারাকে দেখতে হবে যে আমার এই অর্থ কোর্সের মধ্যে পড়ছে না পড়ে না এবং একটি বছর অতিবাহিত হলো না হলো না তাহলে সেই ব্যক্তি তা আদায়ী করবেন তাহলে এটা হচ্ছে অর্থগত দিক দিয়েই বাদাত সেটা সবার উপরে নয় আর একগুলো হচ্ছে কি কোন দিক দিয়ে এ বাদাতে বাদানি মানে হাত পা দিয়ে নামাজ হাত পা দিয়েই করতে হবে জেহাদ ফিসাবিল্লা হাত পা দিয়েই করতে হবে আল্লাহর পথে দাওয়াত দান এটা হাত পা শরীর দিয়েই করতে হবে তাহলে আমরা দুটো ভাগ জানতে পারলাম ঠিক এইবার আমরা দ্বিতীয় আর একটি পর্যায়ে চলে আসছি যে ইবাদতকে দুই ভাগে ভাগ করে নেওয়ার পর যারা এটাকে পালন করবেন অর্থাৎ যারা হবেন আবিদ উপাসনাকারী এদের দিকে লক্ষ্য করতে গেলে আবার এই ইবাদতকে দুই ভাগে ভাগ করা যাবে কি করে অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত এইগুলোকে দুই ভাগে ভাগ করে নেওয়ার পর পালনকারীর দিকে দিক দিয়ে যদি দেখি তাহলে সেটা হচ্ছে আবার দুই প্রকার একগুলো হল ওয়াজিব অনিবার্য আর আর আরেকগুলো হলো গ্যার ওয়াজিব অর্থাৎ অনিবার্য অনিবার্য নয় তাহলে যেগুলো ওয়াজিবের মধ্যে পড়ছে তা আলাদা আর যেগুলো ওয়াজিব নয় সেটা আলাদা এখানে আমরা আমাদের আলোচনায় নিয়ে আসছি যেমন নামাজ যে কোনো দাস দাসী স্বাধীন পরাদিন প্রত্যেকটি মুসলমান নর এবং নারীর জন্য অজিব সেখান থেকে কোনো মুক্তি নেই সেখান থেকে কোনো নিস্তার নেই তবে হ্যাঁ মেয়েরা যদি ঋতুপতি হয় নেফাঁসের অবস্থায় সে যদি থাকে তাহলে পরে সে সে কটা দিন নামাজ পড়বে না ওটা আলাদা কথা কিন্তু এমনিতে কোনো ওজোর না থাকতে গেলে সেখান থেকে নিস্তার নেই তা আমাকে করে যেতেই হবে তারপর যদি এদিকে আর একটু থাকাই এই যে হজ আমার ইচ্ছা যাচ্ছে হজ করার আপনার ইচ্ছা যাচ্ছে হজ করার ব্যায়তুল্লা যাব। যে আর করব এখানে অর্থ আছে এবং এখানে দেহ আছে দুয়ের সমন্বয়ে তৈরি হবে হজ শুধু শুধু এখানে দেহ আছে আর অর্থ নেই কিংবা শুধু শুধু অর্থের ব্যাপার আছে এখানে দেহের ব্যাপার নেই এমন ব্যাপারটা কিন্তু এখানে নয় শুধু শুধু হজের ক্ষেত্রে মনে রাখবেন যে এখানে দুটি হক এসে এক জায়গাতে করে নিয়ে আছে তার মানে শরীর ঠিক থাকতে হবে শরীরের ভেতরে এমন কোনো মারাত্মক ব্যাধি আছে ক্যান্সারে আক্রান্ত রুগী বা এইডসের রুগী বা আরও এই ধরনের জটিল কোনো রোগী। এমন রোগগ্রস্ত যদি না হয় যে কোন সে চলে যাবে তার কোনো ঠিকানা নেই তাহলে এমন ব্যক্তির জন্য যার শরীর স্বাস্থ্য ঠিকই নেই সে হজে যাবে না আর একটি শর্ত ধরুন তার কাছে তার শরীর ঠিক আছে তার মন ঠিক আছে সব ঠিক আছে কিন্তু তার কাছে অর্থ নেই যদি অর্থ না থাকে তাহলে এখান থেকে সুদূর সৌদি আরব যেতে হলে এতগুলো টাকা পয়সা খরচ সেগুলো আপনি কোথা থেকে ম্যানেজ করবেন ভিক্ষাবৃত্তি করে হজে যাবেন আল্লাহ রবুল আলামিন বলছেন তা নয় এইখানে আল্লাহ তালা আমি একজন ইমানদার মুসলমান হতে গেলেও আমার উপরে এটাকে ওয়াজিব করছেন না এখানে আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আমি ইমানদারদের মধ্যেকার সব মানুষের উপরে হজ হজটাকে ফরজ করে দিনি তোমার কামনা বাসনা থাকতে পারে কিন্তু এটা তোমার জন্য ফরজ নয় কার জন্য ফরজ মানিস তাইলে হেসাবিলা যে ব্যক্তি সেখান পর্যন্ত যেতে সক্ষম যাবতীয় দিক দিয়ে দৈহিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে রাস্তা নিরাপদ কোনো ঝুঁকি নেই রাস্তায় তার পরিবার নাখে খেয়ে মরে যাবে ও চলে যাওয়ার পর এমন কোনো অবস্থার সৃষ্টি হবে বলে মনে হয় না তাহলে সেই ব্যক্তি যাবে তাকেই বলা হবে যজ্ঞ তাছাড়া তাকে যোগ্য বলা হবে না তাহলে এই যোগ্যতা অর্জন করতে পারলে আমার উপরে তাহলে আল্লাহ রবুল আলামিন রোজাদার সম্বন্ধে বলছেন আইয়ামিন খান তোমাদের মধ্যে কোন মানুষ সে যদি বিদেশে গমন করে কোনো প্রয়োজনে দেশ থেকে বিদেশে গেছে বাড়ির বাইরে গেছে মুসাফির হয়েছে তো সেখানে গিয়ে রোজা রাখা তার পক্ষে হয়তো সম্ভবপর নাও হতে পারে কিংবা এমন এক ব্যক্তি যে সে ব্যাধিগ্রস্ত হয়ে আছে অসুখ পড়ে গেছে তাহলে সেই অবস্থায় সে ওষুধ খাবে না সে রোজা করে সে আরও নিজের জীবনটাকে ঝুঁকিপূর্ণ করে তোলবে তার জন্য আল্লাহ রব্বুল আলমিন একজন আবিদকে বলছেন যে তোমার ইচ্ছা থাকলেও তোমার বাসনা থাকতে গেলেও তুমি যেহেতু মুসাফির বিদেশে ভ্রমণ করছ বা তুমি একজন অসুস্থ ব্যক্তি তার জন্য আল্লাহ তালা বলছেন তোমার জন্য এক্ষুনি রমজান মাসের রোজা ফরজ নয় পরবর্তী সময়ে পরবর্তী সুযোগে তুমি সেই সুযোগটাকে কাজে লাগাবে এবং তোমার এই রোজাগুলো যে কাজা হয়ে গেল সেই কাজাগুলোকে তুমি পরবর্তী সময়ে করে নিবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ও একজন আবেদ তাকে আবার ছাড় দিলেন কিসের ভিত্তিতে ছাড় দিলেন যেহেতু তার কাছে ওজোর ছিল বিদেশি হওয়ার ওজোর কিংবা রোগগ্রস্ত হয়ে যাওয়ার ওজোর তাহলে একই জিনিস একজনের জন্য অজীব আবার একজনের জন্য অজীব নয় একই জিনিস আমার জন্য হয়তো অনিবার্য কিন্তু আপনার জন্য তা অনিবার্য নয় আল্লাহ রাবুল আলমেন এইগুলো তার বান্দাদের উপরে সুবিধা দান করেছেন এবং বান্দা যেন কোনো বিপদে না পড়ে যান এবং তার সাধ্যের বাইরে যেন কোনো কথা না চলে যায় তারই জন্য এত সুন্দর ব্যবস্থাটা আল্লাহ রাবুল আলমিন এই শরীয়তে ইসলামির ভেতরে দিয়েছেন এবার মনে রাখতে হবে ছোট একটা কথা এখানে আমরা স্মরণ করিনি যে জাকাত তার পূর্ণ কোর্সে যাবে তাহলেই আমার উপরে ফরজ হবে কিন্তু জাকাত এবং সাদকা দুটো আলাদা আলাদা জিনিস সাদকার জন্য কোনো কোর্স নেই যে এত টাকা হতে হবে এক বছর গত হতে হবে এমন কোনো কথা নেই সাদকা আপনার চারটা টাকা আছে একটা টাকা আপনি কাউকে দিয়ে দিতে পারেন আপনার দশ কেজি চাল আছে আপনি এক কেজি চাউল কাউকে দিয়ে দিতে পারেন আর এই ব্যাপারে আল্লাহ রাবুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে জাকাতটা এত গুরুত্বপূর্ণ জিনিস যে তার সব কথার এক কথা হলো এই ইসলামী অর্থনীতির মেরুদণ্ড হলো জাকাত যে সমস্ত রাষ্ট্র ইসলামী অর্থনীতিকে ফলো করে না সেখানে দেখবেন গরিব সেখানে দেখবেন ফকির সেখানে দেখবেন যে ভিখারি রাস্তার পাশে পাশে জীবন কাটাই কিন্তু ইসলামী অর্থনীতিকে যদি কেউ মানে তো তাহলে দেখবেন যে সেখানে দারিদ্রতা থাকবে না আমাদের টাকা আমাদের পয়সা কোটি কোটি লক্ষ লক্ষ ব্যাংকের ঘরে ঘুমাচ্ছে আর সেখান থেকে অন্যরা লাভবান হচ্ছে আর আমি জাকাত নীতিকে ফল না করার কারণে আমার জাত ভাই কোথায় ব্রিজের তলাই কোথায় রেল স্টেশনে কোথায় ফুটপথে পড়ে পড়ে দিন কাটাচ্ছে রাত কাটাচ্ছে সন্ধ্যায় খেয়েছে তো সকালে খাইনি সকালে খেয়েছে তো সারা দিনে আছে কেন এটা হয় ইসলামী অর্থনীতিকে বর্জন করার কারণেই আল্লাহ রবুল্লা সব সময় তাগিদ দিচ্ছেন মুসলমানদেরকে কোরআনে করিমের ভেতরে কাছাকাছি বিরাশি জায়গাতে আল্লাহ তালা বলেছেন নামাজ কায়ম করো জাকাত দাও এই কয়েকটা জায়গা বাদ দিয়ে যে যেকোনো জায়গায় আল্লাহ আল্লাহতালা করে সামান্য একটা বেকের পর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 সেখান থেকে কোনো নিস্তার নেই তবে হ্যাঁ মেয়েরা যদি ঋতুপতি হয় নেফাশের অবস্থায় সে যদি থাকে তালাবারে পরে সে কটা নামাজ পড়বে না ওটা আলাদা কথা কিন্তু এমনিতে কোনো অজর না থাকতে গেলে সেখান থেকে নিস্তার নেই তা আমাকে করে যেতেই হবে আল্লাহ রবুল্লা সব সময় তাগিদ দিচ্ছেন মুসলমানদেরকে কোরআনে করিমের ভেতরে কাছাকাছি বিরাশি জায়গাতে আল্লা তালা বলেছেন নামাজ কায়েম করো জাকাত দাও এই কয়েকটা জায়গা বাদ দিয়ে যে কোনো জায়গায় আল্লাহতালা জাকাতকে যুক্ত করে রেখেছেন কেন কেন দিলেন এটা নির্দেশ আল্লাহ তালা এই জন্যই নির্দেশটা দিলেন যে যেমন নামাজটা গুরুত্বপূর্ণ তেমনি হচ্ছে জাকাত গুরুত্বপূর্ণ আবার জাকাতকে বাদ দেওয়ার পরে আল্লাহ তালা বলছেন যেগুলো জাকাতের পর্যায়ে পড়ে না সেগুলো ব্যাপারে যেমন আল্লাহ রবুল আলমীর বলছেন পথে খরচ করতে থাকো এই খরচটাই হচ্ছে সাদকা এটা হচ্ছে সাধারণ সাদকা টাকার সাদকা খাদ্যের সাদকা শস্যের সাদকা ফলের সাদকা বাড়ি ঘরে আর কোনো কিছু উৎপাদন হয়েছে তার সাদকা এগুলো সর্বসাধারণের মধ্যে আছে যেগুলো সমস্ত জিনিস ব্যবহারের সেখান থেকেই সাদকা তাহলে আল্লাহ তালা এইগুলোর তাগিদ দিচ্ছেন আমাকে এবং আপনাকে একটা সাইডকে ধরে থাকবার আর একটা সাইডকে আমি ভুলে যাবো তা যেন না হয় বুখারি শেরিবে উম্মুল মোহামেন হজরত আয় সিকার তালা একটি হাদিসকে বর্ণনা করেছেন তাতে বলা হচ্ছে কোনো মানুষ যদি আল্লাহর পথে ডবল দান করে ডবল তলিয়া দিয়ে দিল ডবল জামা দান করে দিল ডবল এক কথাই ডবল যদি দান করে তাহলে আল্লাহ নবী বলছেন। তাকে জান্নাতের দরবান ডাক দিয়ে বলবে হালুম্মা হালুম্মা এ হালুম্মুক যে লোকটা তুমি ডবল ডবল দান করেছিলে এসো আমার কাছে এসো এদিকে এসো এই জান্নাতের দিকে আগিয়ে আসো তাকে ওয়েলকাম বলবে তাকে স্বাগতম জানাবে তাকে অভ্যর্থনা জানাবে আসো তুমি আমার দিকে আসো তাহলে আল্লাহ তালা তাগিদ দিচ্ছেন এই দিকে বন্ধুরা এবার পালনের দিক দিয়ে ধনী দরিদ্র গরিব ফকির এই সমস্যাটা থাক এখন তার সমাধানের কথা ভাবছি না শুধু এই কথাটা ভাবতে চাইছি যে এগুলো মেনে চলতে গেলেই ইনশাল্লাহ এখানের ভেতরে দেখবেন ওই পথে পথে পথে পথে ভিকারির বেশে দৌড়ে বেড়া লোকেদের সংখ্যা কমে যাবে এগুলো পালন করতে গিয়ে লক্ষ্য রাখতে হবে যে জাকাত হোক সাদকা হোক নামাজ হোক হজ হোক যেটাই ইবাদত হোক না কেন এই পালন করার পেছনে একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন এর পেছনে কিঞ্চিত পরিমাণে বিন্দু পরিমাণে ব্যক্তিস্বার্থ বা লোক দেখানো এমন কোন হীন উদ্দেশ্য যেন না থাকে সাবধান হয়ে যেতে হবে আপনাকে না আল্লাহ রাবুল আলমিনের রেজা এবং তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই তা করছি আর তা করবো এই কথাটা মগজে রাখবেন সর্বদা যদি সামান্য একটু স্বার্থ আমার নিজের থেকে যাই হবে না নামাজ পড়তে গেলাম কার জন্য নামাজ পড়ছি আল্লাহ রাবুল আলামিনকে রাজি করার উদ্দেশ্যে নামাজ পড়ছি কিন্তু সেখানে যদি এটা ব্যক্তি স্বার্থ লুকিয়ে থাকে তাহলে কিন্তু নামাজটা বেকার হয়ে গেল আপনি যদি জানতে চান খুলে বলছি আল্লাহর গুল আলম কোরআনে করিমের ভেতরে বলছেন এখানে নামাজিদের কিছু স্বভাবের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তালা একটি স্বভাব শেষের বেলায় কি বললেন যারা লোককে দেখাবার উদ্দেশ্যে নামাজ পড়তে যায়। আল্লাহ রাজি হবেন সে উদ্দেশ্যে নামাজ পড়তে যায় না আপনার মেয়ে দেখতে এসেছে বা আপনার ছেলেকে কেউ পাত্র বাছাই করবে বলে ছেলে দেখতে এসেছে আপনি জীবনে নামাজের ধার ধারেন না সেদিন চারটা পাঁচটা মেহমান এসেছে আপনার বাড়িতে তাদেরকে দেখাতে গিয়ে আপনি জোহরের টাইমে অজু করে মসজিদে হাজির এরাও নামাজ পড়লো আপনিও নামাজ পড়লেন প্রতিবেশীরা দেখে বলবে যে হ্যাঁ এই লোকটা নামাজি হয়ে গেছে নামাজ আরম্ভ করে দিয়েছে তাদের একটা ভালো ধারণা জন্মাবে কিন্তু দেখা যাবে যে আসরের টাইমে আবার আপনি গায়েব দেখা যাবে মাগরীবের টাইমে আপনার কোনো পাত্তা নেই কোথায় হারিয়ে গেছেন আপনি এবার আমি যদি আপনাকে খুব ভদ্রভাবে খুব শান্তভাবে জিজ্ঞেস করি আপনি জোহরের টাইমে নামাজে ছিলেন কিন্তু আসরের টাইমে ছিলেন না মাগরীবের টাইমে আপনি ছিলেন না কেন ছিলেন না ভাই যদি আপনার ভেতরে সংকোচ না থাকে তাহলে আপনি এটাই উত্তর দেবেন বাড়িতে মেহেমান ছিল ওই মেহেমানদের সামনে যদি নামাজটা না পড়ি তো ওরা কি বলবে আমাকে লোকটা বেনামাজ আর বেনামাজির বাড়িতে আমরা কুটুম্বিতা করতে এসেছি এই বলে তাদের মনের ভেতরে আমাকে কেন্দ্র করে একটা খারাপ ধারণা জন্মে যেতে পারে তাই আমি নামাজ পড়তে গেছিলাম তাহলে আল্লাহ যে কথাটা বলছেন যে এরা লোক দেখাবার জন্য নামাজ পড়তে যায়। আর এই নামাজটা আল্লাহ না ব্যক্তি স্বার্থকে সিদ্ধি করার জন্য আল্লাহ রয়েছে। সে শিরিক করলো আর যে শিরিক করলো সে যদি জাহান নামে না যায় তাহলে কে আর জাহান নামে যাবে বন্ধু এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওয়ামা উমেরু ইদিন আল্লাহ রবুল্লা আলমিন পরিস্কার করে বলে দিচ্ছেন তাহলে আমার আমেলের ভেতরে যদি খ্লাস না থাকে তো তাহলে সেই আমল আল্লাহর কাছে গৃহীত হবে কি দিয়ে খ্লাস তৈরি করুন একজন লোক যদি টাকা পয়সা সংগ্রহ হয়েছে তো হজে যাওয়ার জন্য মনস্থ করেছে আমরা একটা লোককে স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিতে তাকে দুজন লোক যদি তার ছেলে তার ভাই কেউ যায় যথেষ্ট কিন্তু জল থেকে সেই ব্যক্তিকে আমরা পদব্রজে স্টেশন পর্যন্ত নিয়ে আসি একজন হাজি সাহেব হাজি জিয়াউর রহমান সাহেব জিন্দাবাদ হাজি হাজি হাজি বলে আমরা তাকে জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ বলতে বলতে তাকে আমরা এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাই ভাই আমার আমার ইসলামী ভাই আপনি চিন্তা করবেন নামাজ কি আল্লাহাদ নয়, তখন কেন ডাক পরেনি অমুক জিন্দাবাদ রোজা কি আল্লাহর ইবাদত নয় তখন ডাক সাহেব আর হজ হজের টাইমে ডাক পরে গেল পঞ্চাশ জন লোককে নিয়ে স্টেশন পর্যন্ত গলা বাজাতে বাজাতে নিয়ে গেলাম এবং আমি তাকে বলছি হাজি অমুক সাহেব হাজি অমুক সাহেব এটা হচ্ছে রেয়া এটা হচ্ছে লোক দেখানো এটা আল্লাহকে দেখানো উদ্দেশ্য নয় কিন্তু আল্লাহকে উদ্দেশ্য যদি হয় তাহলে এখানে এই রকমের তামাশা হবে না আপনি টাকা পয়সা খরচ করে কি করতে যাচ্ছেন শিরেক যেই সিরেককে আল্লাহ রব্বুল আলীন মাফ করতে চাইছেন না এবং এটা আপনার জন্য কল্যাণ বয়ে আনে না কল্যাণ বয়ে আনবে না তার জন্য আপনাকে গোড়াতেই সাবধান করে বলছি যে কোনো এবাদত আপনি করবেন এখলাস নিয়াতকে স্বচ্ছ মনকে পরিষ্কার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন এই জিনিস কটাকে সামনে রেখে আপনি আঞ্জাম দেবেন তাহলে সেটাই হবে আল্লাহর কাছে গৃহীত এবং আল্লাহর উদ্দেশ্যে তাই হবে নিবেদিত এর ব্যতীত আপনি আমলই করবেন বটে কিন্তু তা আর হবে না তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদেরকে সব সময় এখলাসের জন্য দোয়া চাইতে হবে আল্লাহ আমার যে কোনো কাজ এখলাস পূর্ণ যেন হয় তার তুমি আমাকে তৌফিক দান করিও আমিন আলামিন। وقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم, لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون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 ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া ইস টিভির সাথে থাকুন আপনার জাকাতো দানের অর্থ পাঠাতে পারেন সাতচল্লিশ টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি মানবতার সমাধান विश्वजहान परिचालनारे सुंदर एक जदि विधान नए तो ध्वस जो अनिवार्य शेख सैफुद्दीन तुनार शुन, आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल् अपने निर्वाचित कितब बुलूल माराम मीन आदिल्ला तिल हकाम यमे दर्शे हदीसर सुव्यवस्था कर सक के শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছে দেখুন বুলুবুল মারামের দার্সেহা হাদেশ শুধুমাত্র পিস টিভি বাংলায় দেখুন বুলুবুল মারাম প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত সাড়ে বাংলাদেশে ও রাত এগারোটায় ভারতে পিস বাংলায়